আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু পিসি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লী ওয়া্লামের অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমাদের আয়োজিত অনুষ্ঠান আখলাকুর নবী সাল্লু আলীহি ওয়াসাল্লামের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা জানি সমগ্র বিশ্ব মানবের জন্য একমাত্র আদর্শ হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ सल्लाम सल्लाम आगे रस्लाम। आगे रस्लाम। मानव जीवन जतटी पर्यायेटी पर रसुल्लाह सल्लाह आलहीसलमर जीवन आदर्शी मानुषर जन अनुकरणीय एकम्र आदर्श एवं एक मडल हज़रत मोहम्मद रसुल्लाह सल्लाह आलहीसल्लम यह दिक्कत केकल मानुषर चमत्कार चारित्रिक वैशिष्टर एक गुणावल उत्तम समाहार সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ লুকমান হুসাইন আসসালাম আমাদের সঙ্গে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং ডক্টর শেখ মুসলিহুদ্দিন সালামালিক রহমতুল্লাহ অনুষ্ঠানটি উপস্থাপনায় আছি আমি ডক্টর আহমদুল্লাহ রাসুল উল্লাহ সাল্লাহ আলিহিহাসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্বজনীন সকল মানুষের জন্য একমাত্র অনুসরণীয় আদর্শ শিশু থেকে নিয়ে একজন সেনাপতি একজন রাষ্ট্রনায়ক একজন সংসারী পারিবারিক জীবনের গৃহী যোদ্ধা শিক্ষক ছাত্র সকল শ্রেণীর মানুষের জন্য রাসুল উল্লাহ সল্ল্লাহ আলিহাসাল্লামের চরিত্র অনুসরণীয় এই ব্যাপক মানবের চমৎকার গুণাবলীর যে সমাহার ঘটেছে এই বিষয়টির উপরে আমি প্রথমেই শেখ আব্দুর রাজ্জাকে আলোকপাত করার জন্য আহ্বান জানাচ্ছি যে তিনি সকল শ্রেণীর মানুষের জন্য কিভাবে একক এবং চূড়ান্ত আদর্শ আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আসলে চরিত্র আখলাক বিষয়টি এমন বিষয় যার বিনিময়ে পৃথিবীতে যেমন সামাজিকভাবে সফলতা অর্জন করা যায় তেমন পরকালেও জান্নাত লাভ করা যায় এ কারণেই রাসুল সাল আলী আসাল্লাম এই দোয়াটা পড়তেন যে কামা আল্লাহ আল্লাহ তুমি আমার সৃষ্টিকে যেমন সুন্দর করেছো নাক মুখ কান দিয়ে হাত মা দিয়ে যেমনভাবে সুন্দর করে সৃষ্টি করেছ তেমনভাবে তুমি আমার চরিত্রকে সুন্দর করে করে এ এর একটা ফল ইহকালে যেমন পরে তেমন এ কারণেই রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এক বৈঠকে যে হালতাদ্রি নাসা নারা সঙ্গীত সাথী তোমরা বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করতে পারে কি এ বাক্যের পরে তিনি বলছেন তোমরা কি বলতে পারো মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাই কি মানুষকে নিয়ে সুন্দর চরিত্র আল্লাহ এবং সুন্দর চরিত্রই মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে এগুলো জান্নাতে নিয়ে যে মিজিতে হাদির তা আমরা রাসুল সাল্লিশাল্লাম যে সবচেয়ে বড় চরিত্রের অধিকারী ছিলেন তার অনেক নমুনা আছে আমরা এই বৈঠকে একটা বখারি মুসলিম থেকে একটা নমুনা পেশ করি যাতে করে আমাদের জন্য সেটা আদর্শ হয় দেখুন একদা সোমামাইব ও সাল এক এলাকার বাদশাহ নাজ এলাকার উনি বাদশাহ ছিলেন জি তো সাহাবিগুন এলাকাতে গিয়েছিলেন তারপর তাকে বন্দি হিসেবে নিয়ে এসে মসজিদের খুঁটিতে বেঁধে রেখেছিলেন তার তখন বেঁধে রাখার মতো জায়গাই ছিল মসজিদ এরকম কোনো নির্ধারিত কারাগার ছিল না তো রসুলসাল্লি ইসলাম বাধা অবস্থায় তাকে বলছেন যে সোমামা তুমি কি খবর ইসলাম গ্রহণ করবে তো সোমামা ভাষাতে এভাবে উত্তরে বলল আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার সুক্রিয়া আদায় করা হবে আপনি যদি ছাড়তে গিয়ে পয়সা চান প্রদান করা হবে তা আল্লাহ তার গতির উপরে কিছু বললেন না চুপ থাকে মনে হচ্ছে যে তার এখনো প্রতিনিধিত্ব বহাল আছে সে এখনো নেতা এবং সেই গতিতেই কথা বলি রাজবন্দী আল্লাহ রসুল তাকে কিছু বললেন না এটাই বৈশিষ্ট্য পরের দিন আল্লাহ রসুল বলছেন সোমামা কি খবর একই ভাষাতে পরের দিন সোমামা বলছে যে তুমি যদি হত্যা করো তাহলে রক্তের প্রতিশোধ নেওয়া হবে যদি আমাকে ছেড়ে দাও তাহলে সুক্রিয়া আদায় করা হবে ছাড়তে গিয়ে যদি পয়সা চাও প্রদান করা হবে আল্লাহ রসুল কিছু বললেন না ওই ভাবিতেন পরের দিন আল্লাহ রসুল বললেন সোমামা কি খবর সোমামা ওই ভাষায় ওই শব্দে উল্লেখ করল তখন আল্লাহ রাসুল বললেন তার সঙ্গী সাথীকে আসলে মানুষ ভদ্র দেখেছি তবে এত বড় বড় তার আচরণ নিয়ে ভাবচার আর যাচ্ছে যেতে যেতে সামনে এক জায়গায় পানি পেয়ে গোসল করে রাসুলের সামনে এসে বলছে যে আসাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি উল্লেখ করছে ও বলছে যে সারা দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট মুখ ছিল মোহাম্মদ সারা দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমি মনে করতাম মোহাম্মদ দেখি আজকে তিনি সারা দুনিয়াতে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ উৎকৃষ্ট সবচেয়ে উত্তম আদর্শের মানুষ মানুষ এত বড় আদর্শের হয় এটা তার জানার বাহিরে ছিল তিনি তার সংস্পর্শে এসে দেখলেন যে এনে দুনিয়াতে সবচেয়ে বড় আদর্শের মানুষ তার পরব্যাপ তিনি বললেন যে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম ছিল ইসলাম দেখি আজকে সবচেয়ে উৎকৃষ্ট উদার একটা ধর্ম ব্যবস্থা হচ্ছে জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম যেখানে মানুষের ওপরে কোন সংকীর্ণতা চাপায় না। চাপে দেওয়া হয় তখনকার যা এসব রাজবন্দিকে বন্দী করার আর কোনো জায়গা ছিল না কোনো জায়গা আর এত পাহাড় ছিল না একটু একটা ছিল যদি হত্যা করেন তাহলে নেওয়া হবে আল্লাহ নমী কি ভয় পেয়ে করলেন না তার কারণ হলো যে যদি ছেড়ে দাও তাহলে সুক্রিয়া জ্ঞাপন করব। যদি পয়সা চাও তাহলে দিব দুইটা অপশন কিন্তু আল্লাহ ছিলেন এই ধরনের প্রচুর জিনিস আরেকটা জিনিস লক্ষণীয় যে এই যে বন্দী হিসাবে সেজের আসলের সঙ্গে অদ্ভুতপূর্ণ আচরণ করেছে আমাকে হত্যা করলে আর প্রতিশোধ নেওয়ার লোক ছেড়ে দাও তাহলে আমি কৃতজ্ঞ হবোকার আল্লাহ রসুল তার এই কথায় কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলেন না তার প্রতি একটা ধমক দিলেন না তার সঙ্গে কোন রোড আচরণ করলেন না তিনি নীরবে চলে গেলেন নীরবে চলে গেলেন ইসলাম যে কাউকে বাধ্য না। এটা একটা বিষয় মানে ওকে তো আরো দশ দিন বেঁধে রাখার ক্ষমতা আছে না মানে তাকে একটা স্কোপ দেওয়া অথবা ইসলামের অনুপম আদর্শটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আরেকটা জিনিস আমার মনে হয় এখানে বলে রাখা ভালো সেটা হলো শেষের কথাটা এটা দ্বিতীয় পয়েন্টটা হলো যে দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ ধর্ম হিসেবে আমার কাছে জানা ছিল ইসলাম কিন্তু আজকে আমার কাছে এটা এরপরে মদিনার কথা যেটা বলা শেষ করে দিই এই কথাটা কিন্তু আমার মনে হয় যে এখনো প্রযোজ্য সম্পর্কে সৌন্দর্য সম্পর্কে যদি জানতে পারে তাহলে মতেই বলতে বাধ্য হবে এবং হচ্ছে তাই হচ্ছে হচ্ছে তাই পৃথিবীর কোনায় কোনায় যেসব মানুষগুলো এখনো ইসলামে দীক্ষিত হচ্ছে কি কারণে দীক্ষিত হচ্ছে ইসলাম চারিদিককার মানুষ ঘৃণা প্রকাশ করছে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে এরপরে হচ্ছে কেন তাদের কাছে হয়ে যখন তখন কিন্তু তাকে বেধে রাখা যাচ্ছে না মুসলমানের তো পৃথিবীর দিকে দিকে যারা এই বদনাম করে বেড়াচ্ছে বদনাম তাদের একটা শত্রুতা থাকলে থাকতেই পারে কিন্তু মূল বিষয়টা আমার মনে হচ্ছে যে শত্রুতার চেয়ে বড় বিষয় হলো অজ্ঞতা ধন্যবাদ আমাদের ডক্টর লুকমা সাহেব আমরা এবার ডক্টর মুসলিহদ্দিনের কাছে আসব যে যে একটু আগে যে আমরা একটি ঘটনা শুনলাম এক পর্যায়ে কি অমানব এবং রুষ্ট ব্যবহারটা করলেন হ্যাঁ কোন তোমরা করোনা এইভাবে কিন্তু নাই তার মানে করোনা আর কি এক অর্থে কত্তাবাই রুশদু মিনাল গাই একেবারে পথ সম্মানিত দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে আমরা বিরতির পরে আবার অনুষ্ঠানে ফিরে আসব ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকবেন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 আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদে ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র ফিস টিভি বাংলায় रंग मंगलवार रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी मारेज और डिवोर्सिंग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 It's your choice. Join Dr. Zakir Naik. See, it's not too long. This evening, you will be the best of all your friends. You will be the best of all your friends in Bangladesh. Peace TV আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী চারিত্রিক সার্বজনীন বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন গোত্র সম্প্রদায় এবং বিভিন্ন শ্রেণীর মানুষ তারা ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করেছেন এখানে ইতিহাস প্রমাণ করছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়ে জবরদস্তি করে তরবারির মাধ্যমে অথবা কাউকে ভয়ভীতি দেখিয়ে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করা হয়নি বরং দলে দলে করেছে জন্য এই নিয়ে যে ঘটনাটি আছে পারে এখানে কিন্তু আল্লাহ রসুল দেনাটা গ্রহণ করেছিলেন কেন সেটা বিশেষ প্রয়োজনে যে সাহাবাদের একটি গুত্রের কিছু সংখ্যক ব্যক্তিদের অত্যন্ত অভাব দারিদ্রের কথা তাদেরকে সহযোগিতা জমা রাখতেন না হদির সময় কাপেরদের প্রতিনিধি হয়ে আসছিলেন সময় তখন আইসা কিছু দেখার পরে সে বিবরণ দিয়েছে যে আমি ঝুরুতো কায়সরাফি মুল্কিহি আমি রোম সম্রাট কাইজারের দরবারেও গেছি দুধ হয়ে কিসরাফি সম্রাট দরবারে গেছি কিন্তু নবী মোহাম্মদ এই মুহাম্মদ এবং তার প্রতি তার সঙ্গী সাথে যে ভালোবাসা এটা আমি রোমেও দেখিনি আমি পারস্যেও দেখিনি এক অনন্যতার দৃষ্টান্ত কাজে নবী মোহাম্মদ সাল্লাম আলহিমকে তারাও কিন্তু এবং নেতৃত্বের গুণাবলী চাচ্ছে না উত্তেজিত হয়ে পড়েছে আল্লা নবী খুব বেশি উত্তেজিত হয়ে গেছে বলছেন না ক্ষুদ উঠছেন বলছেন বিরক্তি প্রকাশ করছেন ধমকাচ্ছেন না কিছুই না তারপরে ঘরে ফিরে গেলেন উম্মালাম বললেন যে আপনার কথা মানে অপেক্ষা করছে বললেন যে আপনি তাহলে প্রকাশে যায় নিজের চুল দেখুন কি করে তারপর দেখবেন তারপরে নিজেই যখন নিজের চুল কেটে ফেলার ব্যবস্থা করলেন সাহাবিরা সবাই তখন ঝাঁকে পরে গেলেন চরিত্রে মুগ্ধ হয়ে এবং যখন থেকে জিজ্ঞাসা করা হয়েছিল আচ্ছা তুমি রাসুল সালামের সঙ্গে এরকম দুর্ব্যবহার করলে কেন তো সেই আড়ালে গিয়ে বলেছিল যে আমি তৌরাতে পড়েছি যে শেষ নবী এমন ধৈর্য সহনশীল এবং তার চরিত্রের এত চমৎকার বৈশিষ্ট্য হবে যে তাকে যত ভাবে পরীক্ষা করতে চেয়েছিলামের দরবারে ওই যে আমরা যেটাকে বলে যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সরি বলার মতো ইয়া রাসুল আল্লাহ আমার পরীক্ষা হয়ে গেছে আমি আপনাকে রাসুল হিসাবে চিনেছি সুতরাং আমি পড়তে এসেছিলাম ধর্মগ্রহণ করার পরে নবীমে জানতেছে তখন তিনি বললেন লামানের নীতি হলো যে তার প্রভাব যখন যখন মধ্যে বিস্তৃত হয়ে যায় বের হয় না কিন্তু এখানে একটা জিনিস যোগ করতে হবে ইসলামে প্রবেশ করার পরে মাসালাম এবাদত আমলের ব্যাপারে জোর করা যাবে না এই একটা নীতি খারাপ করার চেষ্টা করছেন কিছু লোক লায়ক বুলা তাকে মেনে নিতে হবে এটা আমরা অন্য বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো থেকে যে হাদিসটি সুপ্রসিদ্ধ হাদিস এই হাদিসটাও কিন্তু প্রকৃতপক্ষে রাসুল চরিত্রের শত্রুর মুখ থেকে তখন কিন্তু হজরত আবু সুফিয়ান রাজি আল্লাহ তামহন করেননি জিজ্ঞাসা করছে আর কি গাদ্দারি করে না গাদ্দারির প্রসঙ্গে এসে বলতেছে কিন্তু সেখানেও স্পষ্ট হয়েছে যে প্রফেট মোহাম্মদ আলী ওসাল্লামের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে তো জানিনা শেষ পর্যন্ত তিনি কি করবেন এটা একটা খুব স্বাভাবিক মানে সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে যদি আমরা বলতে চাই তাহলে বলবো যে একটা মানুষের জীবনের যতগুলির দিক ও বিভাগ থাকতে পারে আসতে পারে একটা মানুষের যে কোনো পর্যায়ে থেকে যদি সে একটা মডেল চায় শিশু তখন একজনকে পাবে যখন রাজা আরেকজনকে পাবে আমাদের রাসুল সাল্লাম একদিকে যোদ্ধা বিজেতা সেনাপতি রাষ্ট্র আবার একজন সংসারী সংসারী পিতা একজন এবং আদর্শ রেহে গেছে যার জন্য তাকে অনুসরণ করা প্রত্যেকটা মানুষের জন্য সহজ এবং ওই ক্ষেত্রে তার সাফল্য যদি আনতে চায় তাহলে সে কি করবে সেটা ওখানে পাওয়া যাচ্ছে তো একটা মানুষের জীবনের সবগুলো দিক যদি আপনি নিয়ে আসতে চান তো সে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকেই মহানবী সালকে সামনে পাওয়া যায় পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ মডেল হিসেবে আদর্শ হয়ে উনি কিন্তু সামনে থাকবেন তো এই জন্য যে উনি যে সার্বজনীন আদর্শ সেটা মানে কেউ দাবি না করলেও কিন্তু প্রমাণিত তো সেই জন্য আমি মনে করি যে এই বক্তব্যের বা দর্শক শ্রোতা সবাই উপলব্ধি করতে পারবেন যে প্রত্যেকটা মানুষ সে যে যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি মনে করে যে আমি মহানবী সাল্লাম একটা মডেল আদর্শ চাই যে এই অবস্থা আমি কি করব আমি এখন বন্দি এবং সেখানে প্রতিষ্ঠিত আদর্শ আছে এটা কিন্তু ঐতিহাসিক ভাবে এইভাবে মূল্যায়ন করা হয় যে যদি তুমি শিশু হও তাহলে মা হালিমার কুলের শিশু মুহাম্মদের দিকে তাকাও যদি তুমি এতিম হয়ে থাকো তাহলে আরবের মরুভূমিতে বিচরণকারী নবী মুহাম্মদের শিশুকালের সেই চরিত্র দেখো যদি তুমি যুবক হয়ে থাকো তাহলে হলফুল ফুজুল গঠনকারী সেই যুবককে দেখো কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে যদি তুমি ব্যবসায়ী হয়ে থাকো বিশ্বস্ত তাহলে দেখো হজরত খাদিজার ব্যবসা পরিচালনা করি সেই বিশ্বস্ত ব্যবসায়ীকে যদি তুমি একজন স্বামী হয়ে থাকো তাহলে দেখো কি চমৎকার সৌন্দর্যময় এক সুনীপন ঘর সংসারী নাবী মুহাম্মদুর রসুল্লাহ যদি তুমি একজন অত্যাচারিত হয়ে থাকো হয়েছেন যাকে বন্দী করে রাখা হয়েছে গিরি আবি তালিবের কনা হোক বা স্ত্রী হোক যদি তুমি পিতা হয়ে থাকো তাহলে দেখো হজরতে হাতে মারা দিয়ে আল্লাহ আনার কিভাবে তিনি পিতৃ স্নেহ দিয়ে এক আদর্শ তৈরি করেছেন যদি তুমি শিক্ষক হয়ে থাকো তাহলে বিশ্বনবী যদি তুমি ছাত্র হয়ে থাকো তাহলে জিব্রাইলের সামনে বসা একজন ছাত্র তার দিকে দেখো যদি দেখো যদি তুমি সেনাপতি হয়ে থাকো তাহলে বিজয়ের বেশে প্রবেশকারী প্রফেট মোহাম্মদ সাল্লামকে দেখো মক্কায় প্রবেশ করছেন হাজার হাজার বন্দী যার সামনে আর উদাত্মকণ্ঠে তার ঘোষণা হচ্ছে আজ কোনো প্রতিশোধ নয় ক্ষমা আসলে রাসুল সাল্লী আসাল্লামের জীবনের প্রতিটি পর্ব প্রতিটি অধ্যায় মানুষের জন্য এক মস্ত বড় নিয়ম সেজন্যই আল্লা সুবাহান ঘোষণা করেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ সম্মানিত দর্শক শ্রোতা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী আসাল্লামের আদর্শ শিক্ষা আমাদের জীবনকে পরিপূর্ণ করে গড়ে তুলুক আমরা সেই আদর্শে আদর্শবান হই এই আমাদের প্রত্যাশা পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠানে আলোচকবৃন্দকে ধন্যবাদ দিয়ে আমরা এখানে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা নাম্বার এক থেকে চার্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক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 खपेक्षी नन तृत्य हलो लामिद्लम उपासना करें ताके सुराई क्लस दिए जाते गोष्ठी पाथरबी मानवत समाधान